যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকবো আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকব কথা বুঝুন দেখেন সাহাবিরা প্রশ্ন করতেন খুচরো খুচরো না এক কথাই সব যেন জেনে নেওয়া যায় সহজে যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায় এরকম প্রশ্ন আসমানের দিকে একটু তাকিয়ে বললেন তোমার প্রশ্নটা সংক্ষেপ কিন্তু কথা অনেক বড় শোনায় যে কাজ করলে জান্নাতের দিকে যেতে থাকবে আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে সেটা হলো আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শিরিক মুক্ত করবে আল্লাহর কায়েম রাখবে দেবে রোজা, রাখবে, হস করবে আর এটা হলো দিনের আর কান এগুলো করতে হবে এগুলো ঠিক মত করলেই তুমি জান্নাতে যেতে পারবে খুব ভালো করে বোঝে না আমরা সে বুঝি না আল্লাহর দিন কত সহজ আমরা অনেকে বুঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো যতই রোজা করো করো আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না গেলে তবলিগে না আর আল্লাহ রসুল সাল্লা কাছে এসে একজন বলছে ইয়ার রসুল আমার কিছু কাজের কথা বলুন যে আমি জান্নাতে এসে আর রাখা দিছে নবীজি বলেন পাঁচ শক্ত ফরজ নামাজ পড়বে রোজা রাখবে অস করবে দেবে আল্লাহ তোমাকে জাননাতে নিয়ে আল্লাহ বলে আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতেই মানুষ দেখতে দিলে জান্নাতে যাবে আর আপনি বলেন না যতই করা হবে না আমার তারিখে আশা লাগবে জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছে নাকি এই আমাদের মরুমজুর বলতেন বাবারা কোথাও জানা ফুরফুরা এসে না তোমরা কোরআনের মুড়ি হওয়ার মসজিদে যাও কোরআন পড়েন হাদিস পড়েন আলমদের কাজ নামাজ পড়েন এটাই হলাজ আল্লাহর জড়িয়ে বেদাত জড়িয়ে অনেক করো লাভ হবে না সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে সর্বশেষ রসলাম একটা মূল নীতি দিলেন সেটা হলো মানুষের সাথে আচরণ রসল্লাহ সাল্লাম বললেন তুমি কথা কি বুঝতে পেরেছেন কথা বোঝেননি অর্থাৎ তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক তোমার সাথে ভালো ব্যবহার করুক তোমার ব্যাপারে সন্দেহ না করুক তোমার কথাটা গ্রহণ করুক তুমি যখন কারোর সাথে আচরণ করবা চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কেমন করতে। মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো। আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না আমি এই ছয়টা বিষয় ব্যাখ্যা করতে থাকব। এর ভিতরে হয়তো আমার পরে যিনি আসবেন হয়তো চলে আসবেন আসলে আপনাদের থেকে বিদায় নেব আর আপনারা অনেক লক্ষ লক্ষ মানুষ এসেছেন আমি গোনাগার আল্লাহ তালা কিছু কথা বলালেন আপনাদের দোয়াই हाके स्मरण रखबें जन आल्लाह तला दिन नबिर सुन्नतर जो तौफिक दें सहज कर दें